আল্লা বোধহ করা যাবিতাসমিন মুমিনেরাই শুধুমাত্র জমিনে পরস্পর পরস্পরের ভাই মুমিনেরাই শুধুমাত্র পৃথিবীতে একজন আরেকজনের ভাই আর বোন তাহলে দুনিয়ার যত মুমিনা বোন মা ফাতেমা উনি একজন মুমিন মুমিন মুমিন হলে তিনি আমাদের বোন তিনি আবার মা হতে যাবেন কেন মা হবেন কারা শুধুমাত্র মা আল্লাপ স্ত্রীরা আমাদের মা নবী সাল সাল্লামের মেয়েরা আমাদের বোন কিন্তু আমাদের দেশে অনেকে মা বলে। আল্লাহ বলে আল্লাপ বলতেছেন ইন মিনু না শুধুমাত্র ভাই বোন তাহলে মুশ্রিকেরা বাইব হইতে পারে হিন্দু মুসলিম একথা বলা যাবে না। থাকবে হিন্দুরা আমাদের দেশের নাগরিক তাদের প্রতি আমরা সদয় আচরণ করব। তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা যাবে না তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে হবে এটা মুসলিম সরকারের উপরে পরশ मुसलिम सरकार के है। मुस्लिम राष्ट्रेराणिक अदिकार पाता पृथ्वी पाने कई बोले हिंदू और मुस्लिम, रा, मुस्लिम, मुस्लिम भाई भाई बनाई देना মধ্যে যদি কোনো সমস্যা হয় তোমরা সেটা ফয়সালা করে দাও কুমত রাহ আর তোমরা আল্লাহকে ভয় কর আর যদি আল্লাহ কে ভয় করে তোমরা ইসলাহের কাজ করো মধ্যে সংশোধনের কাজ করো মীমাংসা করার কাজ করো আল্লাহ রহমন আল্লাহ পাক ওই সমাজের উপরে রহমত বর্ষণ করবে ওই সমাজ হয়ে যাবে আল্লাহর রহমত প্রাপ্ত সমাজ এই